রাবি বলেন আমাকে আতা রহমতুল্লা আলহী বলেছেন যে ইবনু জুবর রজাল্লাহ তালাহ এর বায়াত গ্রহণের প্রথম দিকে ইবনু আব্বাস রজিয়াল্লাহুতালাহু তাঁর কাছে এ বলে লোক পাঠালেন যে ঈদুল ফিতরের সালাতে আজান দেওয়া হতো না এবং ক্ষুদা হল সালাতের পরে